মানবতার সমাধান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 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتي ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذروا تبذيرا وقال رسول الله صلى الله عليه وسلم ان الله يوصيكم بابايكم ان الله يوصيكم بامحاتكم ان الله يوصيكم بامحاتكم ان الله يوصيكم بامحاتكم ان الله يوصيكم بالاقرب فالاقرب بارك الله لنا ولكم في القرآن العظيم দর্শক ও শ্রুত মন্ডলী আমরা ইসলাম অনুসরণ করি এবং ইসলাম অনুসরণ করার চেষ্টা করি আল্লাহ এবং তার নবী মোহাম্মদুল রসুল্লাহ সাহিম আমাদের জন্য যে নির্দেশনা দিয়েছেন আমরা বাস্তবায়ন করার সেটাকে অনুসরণ করার চেষ্টা করি এই জন্যই আমরা মুসলিম মুসলিম তাকে বলা হয় যে আল্লাহ এবং তার রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের আনুগত্যে সচেষ্ট থাকে এবং আল্লাহ এবং তার রসুলের এই আনুগত্যের মধ্যেই আমাদের ইহকালীন এবং পরকালীন সাফল্য নিহিত রয়েছে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী মুসলমান ভাইও বন্ধুগণ বনের আমার ইসলাম মানুষের ব্যক্তিজীবনকে পরিশীলিত করার জন্যে যেমনি ভাবে মানুষকে আখলাকে হামিদা তথা উত্তম চরিত্র অর্জনের গুরুত্ব আরোপ করেছে আবার আখলাকে রাজিলা তথা মানুষকে অসৎ চরিত্র থেকে মানুষকে মুক্ত করার এবং মানুষকে পরিশুদ্ধ করার উদ্যোগ গ্রহণ করেছে এক কথায় মানুষকে অসুন্দর চরিত্র থেকে মুক্ত করে সুন্দর চরিত্রের দ্বারা সুসজ্জিত করে ব্যক্তি মানুষকে সুন্দর ব্যক্তিতে পরিণত করতে উদ্যোগী ঠিক এখানেই ইসলামের শিক্ষা এবং ইসলামের আদর্শ সীমিত নয় বরং প্রতিটি মানুষকে পরিশুদ্ধ করে সেই পরিশুদ্ধ মানুষগুলোর সমন্বয়ে একটি সুন্দর পরিশুদ্ধ সমাজ গঠন করতে চায় ইসলাম ইসলামী শিক্ষার এবং ইসলামী আদর্শের উপমা হল একটি সুন্দর ফুলের বাগান একটি সুন্দর ফুলের বাগান যদি কেউ রচনা করতে চায় তৈরি করতে চায় তাহলে তাকে প্রথম সুন্দর সুন্দর কিছু ফুলের গাছ তাকে সংগ্রহ করতে হবে রোপণ করতে হবে ফুলের গাছ সেই সুন্দর সুন্দর ফুলের গাছগুলো যখন রোপিত হবে সুন্দর ফুলের গাছ দিয়েই কিন্তু একটি বাগানের সৌন্দর্য পরিপূর্ণতা লাভ করতে পারে না ইতস্ততভাবে বিক্ষিপ্তভাবে সমন্বয়হীনভাবে সুন্দর সুন্দর ফুলের গাছগুলো যদি এলোমেলোভাবে একটি বাগানে থাকে তাহলে সে বাগানের সৌন্দর্য যথাযথভাবে কোনোদিনে প্রস্ফুটিত হতে পারে না সেটিকে একটি সুন্দর এবং আকর্ষণীয় বাগান বলে আখ্যায়িত করা যেতে পারে না একটি সুন্দর ফুলের বাগানের জন্য অনেকগুলো সুন্দর ফুলের গাছের প্রয়োজন ঠিক সেই সুন্দর ফুলের গাছগুলোর মধ্যে সুন্দর সমন্বয়ের প্রয়োজন তবেই এটি সার্থক একটি সুন্দর ফুলের বাগান রচিত হতে পারে তেমনি ভাবে একটি সুন্দর ইমারত যদি আমরা নির্মাণ করতে চাই একটি সুন্দর ইমারত নির্মাণ করতে হলে সেই ইমারতের প্রতিটি অংশকে যেমনি ভাবে সুন্দরভাবে নির্মাণ করতে হবে মজবুতভাবে নির্মাণ করতে হবে এই ইমারতের দেয়াল দরজা জানালা ইত্যকর সকল বিষয়গুলি ইমারতের সুন্দর হতে হবে মজবুত হতে হবে শুধু সুন্দর ইমারতের এই উপাদানগুলোই কিন্তু একটি সুন্দর ইমারতের জন্য যথেষ্ট নয় বরং ইমারতের যাবতীয় এর অংশগুলোর মধ্যে সুন্দর সমন্বয়ের অপরিহার্যতা এখানে রয়েছে ইমারাতের দেয়ালের সঙ্গে ইমারাতের ভিত্তি এবং যাবতীয় অংশগুলোর সুন্দর সমন্বয় থাকতে হবে ইমারাতের সঙ্গে বিল্ডিংয়ের সঙ্গে তার দরজা জানালার ম্যাচিং থাকতে হবে সমন্বয় থাকতে হবে ইমারাতের আসবাবপত্রের সঙ্গে ঘরের রং মিলতে হবে সর্বোপরি সবগুলোর মধ্যে যখন একটি সুন্দর সমন্বয় তৈরি হবে তখন একটি সুন্দর বাড়ি হবে সুন্দর একটি ইমারত হবে সুন্দর একটি দালান হবে সুন্দর একটি বিল্ডিং তৈরি হবে তেমনিভাবে মানব সমাজের সুন্দর বাগান তৈরি করতে হলে একদিকে যেমন সুন্দর মানুষ দরকার ঠিক তদ্রুপ সেই সুন্দর মানুষগুলোর মধ্যে সুন্দর সমন্বয়ের প্রয়োজন ইসলামী শিক্ষা ব্যবস্থার এবং ইসলামের যে দিক নির্দেশনা তার সার্থকতা হলো এখানেই যে ইসলাম একদিকে যেমনি ভাবে ইসলামী সমাজ ব্যবস্থার যে মৌলিক উপাদান সমাজের সদস্যবৃন্দ প্রতিটি মানুষকে যেমন সুন্দর পরিশীলিত এবং উত্তম গুণে গুণান্বিত হিসেবে গড়ে তুলতে প্রয়াসই হয়েছে ঠিক তদ্রূপ এ মানুষগুলোর মধ্যে উত্তম সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করেছে আর এজন্যই ইসলামী সমাজ ব্যবস্থা একটি সুন্দর সমাজ ব্যবস্থা গঠনের লক্ষ্যে ইসলামের দৃষ্টিভঙ্গি এবং ইসলামের আদর্শ এটি একটি বড় দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল ইসলাম ক্ষেত্রে মৌলিকভাবে সমাজ ব্যবস্থার অপরিহার্য অনুষঙ্গ হিসেবে মানুষে মানুষে পরস্পর সম্পর্কের পাঁচটি মৌলিক সম্পর্ককে গুরুত্বের সঙ্গে বিবেচনায় এনেছে সেই পাঁচ সম্পর্ক ছিল আলা কাতুল আরহাম আত্মীয়তার সম্পর্ক আলা কাতুল জিওয়ার প্রতিবেশীর সম্পর্ক আলা কাতুল সাদাকাহ বন্ধুত্ব এবং নিজের সার্কেলের সম্পর্ক আল্লাহ আলাহ কাতুল বি আহমাতিল মুসলিমিন সাধারণ মুসলমানদের সঙ্গে সম্পর্ক এবং আল্লাহ আলাহ কাতুল বিগৈরুল মুসলিমিন মুসলিমদের সঙ্গে সম্পর্ক এই প্রতিটি সম্পর্ক সুন্দরভাবে রক্ষা পাওয়া সুন্দরভাবে সম্পর্কগুলোকে পরিচালনা করা এটাই হলো সেই সমন্বয় যে সমন্বয়ের মাধ্যমে একটি সুন্দর সমষ্টি তথা একটি সুন্দর সমাজ গড়ে উঠতে পারে এই সমন্বয়ের প্রথম সম্পর্কই হলো আল্লাহ কাতুল আরহান তথা আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার যে উপকারিতা এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার যে ক্ষতি এ বিষয়গুলো আমরা বিভিন্ন আলোচনায় উপস্থাপন করেছি সেই সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রক্ষা পাওয়া এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়া এর যে ব্যাখ্যা সেটা আমরা আলোচনার মাধ্যমে তুলে ধরেছি এখন আত্মীয়তার এই সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন হল যে আসলে আত্মীয় কারা আত্মীয় বলতে আমরা এখানে কি বুঝব কারণ আসলে মানুষের সঙ্গে মানুষের যে রক্তের সম্পর্ক এটাকেই যদি আমরা আত্মীয়তা বলে ধরে নিই তাহলে এই সম্পর্ক কিন্তু পর্যায়ক্রমে এর পরিধি কিন্তু সীমাবদ্ধ নয় আন্নাস কত্তিমসা আলী আকফাউ আবু হুম আদমআ হওয়াউ পৃথিবীর সমস্ত মানুষই তো প্রকৃত অর্থে এক বাবা এবং এক মায়েরই সন্তান সারা পৃথিবীর সমস্ত মানবজাতির জাতির আদি পিতা হজরত আদম আলিয়া নবীজনা আলী সালাত সালাম এবং আদি মাতা হজরত হউ আলিহালাম সেই আদি পিতা এবং মাতার তাঁদেরই মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষের বিকাশ সমস্ত মানুষের সৃষ্টি মানুষের জন্ম কাজেই এক বাবার সন্তানরা পরস্পর যে একে অপরের রিলেটিভ একে অপরের সঙ্গে সম্পৃক্ত আত্মীয়তার বন্ধন রক্তের বন্ধনে কাজেই রক্তের বন্ধন স্বাভাবিক মাত্রাতেই এটার পরিধি যদি বিস্তার করা যায় করতে হয় তাহলে করতে করতে পৃথিবীর কোনো মানুষই কিন্তু আর আত্মীয়তার বন্ধনের বাইরে থাকবে না বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মীয় আসলে কারা সেটার একটি মাত্রা নির্ধারণ করতে হবে তবেই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার যে কর্তব্য সেটা পালন করা সম্ভব হবে সুপ্রিয় দর্শক শ্রেতা এ পর্যায়ে আমরা একটু সংক্ষিপ্ত বিরতি নিব বিরতির পরেই এ বিষয়ে আমরা আমাদের আলোচনা তুলে ধরব ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন বলে আশা করি আলাইকুম শিখ চারদিকে চলছে এক জোয়ার পথে আসন গেড়েছে শয়তা সে পথকে মুসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র বাংলায় জানুন কেন মার প্রথম উদ্দেশ্য হল তৌহিতের প্রচার কালিমার আবেদন প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিশ বাংলায় যাদের পথে চলা যায় না কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছিগুহিমিন তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিযোগ পৃথিবী বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না मंद पथ के निर्वाचन ना कर मूल्यबोध विश्वास जीवन जापन धर्म के सत्य प्रकाश करते कारण इतना अधिकार और दायित सत्यता बना देख सत्य उन्मोचन परवर्ती अनुष्ठान पीस टी असलम आलैकम वरहमतुल्ला वबरकू सुप्रिय दर्शक श्रोता मंडल एन आत्मयतार ये सम्पर्क रक्षा करार क्षेत्र खूब गुरुत्वपूर्ण और एक प्रश्न हल्ले आत्मय कारा आत्मयोलते हमें एखे कि बुझब कारण आसले मानुषर संगे मानुष्य जे रक्तर सम्पर्क এটাকে যদি আমরা আত্মীয়তা বলে ধরে নেই, তাহলে এই সম্পর্ক কিন্তু পর্যায়ক্রমে এর পরিধি কিন্তু সীমাবদ্ধ নয় আসলে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা সেই আত্মীয়তার সীমা সীমারেখাটা আসলে কি কতদূর পর্যন্ত বিস্তৃত এ প্রশ্নের উত্তরে কোরআন এবং হাদিস থেকে যে আলো আমরা পাই তার বিশ্লেষণের জন্য আমরা যে কথাটি বলতে পারি সেটা হলো এই আসলে মানুষের যে সম্পর্ক রয়েছে মানুষের সাথে তার মধ্যে কিছু সম্পর্ক তো আছে যেগুলো মানুষের সরাসরি সম্পর্ক প্রতিটি ব্যক্তির সঙ্গে অন্য কোনো মধ্যস্থতা ছাড়া কোনো মিডিয়া ছাড়া যার সঙ্গে মানুষের সরাসরি সম্পর্ক এই রকম সম্পর্ক হলো মানুষের তিনটি সম্পর্ক একটি সম্পর্ক হলো আলা কাতুলওয়ালি দিয়া পিতৃ এবং মাতৃত্বের সম্পর্ক বাবা মায়ের সঙ্গে মানুষের যে সম্পর্ক এটি হলো প্রথম সম্পর্ক যেখানে কোনো মধ্যস্থতা ছাড়াই প্রতিটি মানুষের সঙ্গে তার পিতা মাতার একটি সম্পর্ক সুচিত হয় দ্বিতীয় সম্পর্ক হলো আলা কাতুলওয়ালা দিয়া সন্তানের সম্পর্ক মানুষের সঙ্গে তার সন্তান সরাসরি সম্পৃক্ত হলো মানুষের সঙ্গে তার সন্তান এটা হলো আলা কাতুলওয়ালা দিয়া সন্তানের সম্পর্ক তিন নম্বর সরাসরি যে সম্পর্ক সেটা হলো আলা আকাতজ্জাভাজ বৈবাহিক সূত্রের সম্পর্ক স্বামীর সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক স্ত্রীর সঙ্গে তার স্বামীর সম্পর্ক এখানেও কিন্তু কোনো মধ্যস্থতা নেই এই সম্পর্কটিও পারস্পরিক সরাসরি সম্পর্ক তাহলে আত্মীয়তার সম্পর্কের দ্বিতীয় ক্যাটাগরি হল যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত মধ্যস্থতায় এক মাধ্যমে যাদের সঙ্গে আমাদের সম্পর্ক এক মাধ্যমে আমাদের সঙ্গে সম্পর্ক হলো যেমন যারা আমার ভাই আমার বোন ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক বোনের সম্পর্ক এটা কিন্তু পিতা এবং মাতার মধ্যস্থতায় সম্পর্কটি পিতা মাতার যারা পূর্বপুরুষ এবং মাতা রয়েছেন যেমন বাবার বাবা আমার দাদা মায়ের বাবা নানা বাবার মা দাদি মায়ের মা নানি এভাবে কোরআনে পাকের এবং ইসলামের যে পরিভাষা যে উম্মাহাত এবং আবা এই সম্পর্কের বিশালতায় পিতার সঙ্গে দাদা এবং মায়ের সঙ্গে নানা নানি পিতার সঙ্গে দাদা দাদি তাদের রিলেশনটাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে তাহলে তারাও হলো সম্পর্কের দ্বিতীয় স্তরে আছে ঠিক তেমনিভাবে সন্তানের সন্তান যারা তারাও এক মধ্যস্থতায় আমাদের সঙ্গে সম্পৃক্ত তাহলে এটা হলো আত্মীয়তার সম্পর্কের দ্বিতীয় ক্যাটাগরি দ্বিতীয় স্তর আমরা বলতে পারি যারা এক সূত্রে আমাদের সঙ্গে সম্পৃক্ত আত্মীয়তার সম্পর্কের তৃতীয় ক্যাটাগরি আমরা করতে পারি সেটা হলো যারা আমাদের সঙ্গে দুই মধ্যস্থতায় মানুষের সঙ্গে সম্পৃক্ত এক্ষেত্রে চারটি সম্পর্ক খুব বিশেষভাবে গুরুত্বপূর্ণ এক নম্বর হল যারা আমার বাবার ভাই বোন অর্থাৎ চাচা ফুফু চাচা এবং ফুফু ঠিক তেমনিভাবে যারা মায়ের ভাই মামা এবং খালা এই চারটি সম্পর্ক এটাও হল সম্পর্কের এবং আত্মীয়তা বন্ধনের তৃতীয় স্টেজ বা তৃতীয় ক্যাটাগরি হিসেবে। তৃতীয় ধাপ বা তৃতীয় স্তর হিসাবে পরিগণিত হতে পারে তাদের প্রতি দায়িত্ব পালনের জন্য সরাসরি সহি হাদিসের মধ্যে নবী আকরম সাল্লি আসাল্লামের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে চাচাকে কোন কোন ক্ষেত্রে ইসলাম এবং আল্লাহ নবী বাবার জায়গায় স্থান দিয়েছে ইমনা আম্মার রাজি মিন সিন্ফি আবিহি নবীজি সাল্লাহ আলী আসাল্লামের সাথ করেছেন মানুষের চাচা মূলত তার বাবারই পর্যায়ের এক ধরনের অবস্থানে অবস্থান করেন ঠিক তেমনিভাবে আরেক হাদিস এমদাহ বলেছেন আল খালা তো বিমান উম খালা হলেন মায়ের স্থানে মায়ের স্থলে কাজেই একদিকে চাচা এবং ফুফু দিকে মামা এবং খালা এই চারটি সম্পর্ক এই সম্পর্কগুলোকে রক্ষা করা এবং তাদের প্রতি দায়িত্ব পালন করা এটাকে আমরা আত্মীয়তার সম্পর্কের চতুর্থ ধাপ বলে আমরা ধরে নিতে পারি পঞ্চম স্তর চাচার পরিবার চাচাতো ভাই বোন ফুফুর পরিবার ফুফাতো ভাই বোন মামার পরিবার মামাতো ভাই বোন খালার পরিবার খালাতো ভাই বোন এবং তাদের সন্তান সন্ততি এইভাবে এটাও আত্মীয়তার একটি গুরুত্বপূর্ণ একটি পর্যায় ইসলাম যে সকল ক্ষেত্রে কোরআন এবং হাদিসের মধ্যে সুনির্দিষ্ট দৃষ্টান্তের মাধ্যমে আত্মীয়তার রক্ষা করার যে সকল পর্যায় सुनिर्दिष्ट भावे पावा सम्पर्कगू के कभार कर चाचा तो भाई मामा तो भाई खालातो भाई फुफातो भाई बोन ए दाय दायित पालन कर सम्पर्क रक्षा करा, करा। आत्मीयतार बंधन रक्षा कर एक सम्पर्क मात्रार मध्य अंतर्निहित है एरपे हल ष्ठ पर्यावर्ती आत्मीयतार जो मात्रा क्रम हादी से पाखिर मध्य আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য রেহেমের সম্পর্কের কথা বলা হয়েছে রেহেম মানে হলো গর্ভ সেই গর্ভকে লক্ষ্য করেই গর্ভের সম্পর্কের সূত্র ধরেই প্রকৃত অর্থে এই সম্পর্কগুলো আবর্তিত হয়েছে যতগুলো সম্পর্কের কথাই আমি বললাম এই সকল সম্পর্কগুলোই কিন্তু গর্ভের সম্পর্কের ভিত্তিতেই এই সকল সম্পর্কগুলো তৈরি হয়েছে শুধু বৈবাহিক সম্পর্কের সূত্রে স্বামী এবং স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক সেটিকে বাদ দিলে বাকি সকল সম্পর্কগুলোই এখানে মানুষের জন্ম এবং রক্তকে কেন্দ্র করেই এসল সম্পর্কগুলো আবর্তিত হয়েছে সম্পর্কের এই যে স্তর বিন্যাস ঠিক এভাবে ক্যাটাগরি যদিও কোরআন এবং হাদিসের স্পষ্ট কোনো ঘোষণায় নেই কিন্তু সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে হাদিসে পাকের মধ্যে আলামা হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাঁর জগত বিখ্যাত তফসিল গ্রন্থ ইবনে কাসিরের মধ্যে মুসনতি ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে একানা হাদিস তিনি বর্ণনা করেছেন তাদের হক আদায় করে দাও এই কথার ব্যাখ্যা আলোচনা করতে গিয়ে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তফসির ইবনে কাসিরের মধ্যে মুসরত ইমাম আহমদ ইবনে হম্বলের সূত্র ধরে এই হাদিসে আমাদের তিনি আলোচনা করেছেন যার অর্থ হলো আল্লাপাক রাবুল আলমিন তোমাদেরকে তোমাদের পিতাদের প্রতি দায়িত্ব পালন করতে আদেশ করছেন ওসিত করছেন এরপরে তোমাদের মায়েদের প্রতি দায়িত্ব পালন করতে আদেশ করছেন ওসিয়ত করছেন মায়ের কথা তিনবার বলা হয়েছে পিতার কথা একবার বলা হয়েছে এই হাদিসে এবং মায়ের কথা তিন তিনবার উল্লেখ করা হয়েছে যার দ্বারা মায়ের প্রতি সন্তানের কর্তব্য এবং দায়িত্বের গুরুত্বের মাত্রা বুঝে আসে এবং স্বাভাবিকভাবেই তিনগুণ বেশি মাত্রা নবী আকরম সাল্লাহ আলিহিসাল্লাম এখানে নির্ধারণ করেছেন এরপরে বলেছেন ইন্নআল্লাহ ইউসিকুম বিল আকরাবিফল আকরাব ভাবে আল্লাহ আল্লাপা আকরাবুল্লা আলমিন তোমাদেরকে তোমাদের আত্মীয়তার বন্ধন রক্ষা করার প্রতি গুরুত্ব করেছেন এই যে পর্যায়ক্রমিক আল আক্রাবু ফাল আকরাব যার সঙ্গে তোমার আত্মীয়তার বন্ধন যতটা কাছের হবে কাছের বলতে কোরআন এবং হাদিসের আলোকে এবং বিশেষ করে ইসলামী উত্তরাধিকার সম্পদ বন্টনের যে ইলমুল ফারায়েজ সে ইলমুল ফারায়জের আলোকে আল আকরাব ফাল আকরাব বলতে এর সুস্পষ্ট ব্যাখ্যা এটাই যারা সরাসরি সম্পৃক্ত তারপরে যারা এক মধ্যস্থতা সম্পৃক্ত তারপরে যারা দুই মধ্যস্থতা সম্পৃক্ত তারপরে যারা তিন মধ্যস্থতা সম্পৃক্ত এভাবে পর্যায়ক্রমিক একটি ধারা এখানে আল্লাহ নবী নির্দেশ করেছেন এবং যারা যতটা নিকট আত্মীয় তাদের প্রতি দায়িত্ব পালনকে প্রথমে অগ্রাধিকার দেওয়া হয়েছে যারা দূরবর্তী আত্মীয় তাদের থেকে কাজেই নবী জি সাল্লাহ আলিহি ওয়া এই হাদিসের আলোকে আমরা আত্মীয় কারা তাদের একটি মাত্রা আমরা এখান থেকে এর ইঙ্গিত লাভ করতে পারি আমরা সেই আত্মীয়দের প্রতি দায়িত্ব পালনে প্রচেষ্ট থাকব আত্মীয়দের প্রতি দায়িত্ব পালন করে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ভিত্তিতে আমরা ইহকালীন এবং পরকালীন সাফল্য অর্জন করব করবো আল্লাপাক রব্লা আলমিনের সন্তুষ্টি অর্জন করে আমরা পরকালে জান্নাত লাভ করব এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি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 पाउंड बी शुन्नो शुन्नो शुन्नो शुन्नो शुन्नो बी कोड बी एल ओ बी ओ कोड कोड बारे इमेल कर ज्ञान मानसा तुम्हारे पदक्षेप नेहंगीर बार। बार। जीवन बार्ता ज्ञान गर्भ आलोचनार मंच প্রতি রবিবার রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বিসটিভি বাংলায়